আসসালামু আলাইকুম বরহমাতের দৃশ্য রহমান রহিম আলহামদুলিল্লাহ একটি অন্তকরণ প্রদান করেছেন যখন আমরা কোন একটি বিষয় নিয়ে ভাবি চিন্তা করি তখন আমাদের নিজেদের অজান্তেই কল্পনার জগতে আমাদের অন্তরে সেই বিষয়ের একটি ছবি ফুটে উঠে দৃশ্য ফুটে উঠে হয়তো আমরা কোনো কিছুর দিকে তাকিয়ে আছি কোনো একটি বিষয় বা বস্তুকে আমরা দেখছি কিন্তু যদি আমাদের মনে অন্য কোনো ভাবনা খেলা করে তখন দেখা যায় কোনো একটি বস্তুর দিকে তাকিয়ে থাকলেও মনের পর্দায় আমরা ভিন্ন ছবি দেখতে থাকি বিষয়টিকে আমরা এভাবে বলতে পারি যে হয়তো দেখা গেল আপনি কোন একটি খোলা মাঠে বা নদীর ধারে ঘুরতে গেলেন সেখানে গিয়ে দেখলেন যে একজন ব্যক্তি নদীর ধারে বসে আপন মনে সে চিন্তা করছে ভাবছে কোনো মানুষ যখন চিন্তা করে ভাবনা করে এবং সেই ভাবনায় সে একেবারে ডুবে যায় তখন তাকে দেখেই বোঝা যায় যে সেই ব্যক্তি একেবারে ভাবনায় নিমগ্ন সেই নদী মাঠ কিংবা খোলা আকাশীতে বসে থাকা ব্যক্তি সে হয়তো বা তার চোখ বন্ধ না করেই ভাবছে চোখ খুলে সে তার সামনে এই মাঠ নদী আকাশকে দেখছে কিন্তু তাকে দেখেই আপনি বুঝতে পারবেন যে সেই ব্যক্তি তার চোখ দিয়ে এই নদী মাঠ বা আকাশকে দেখলেও আসলে সে দেখছে না সে যে বিষয় নিয়ে চিন্তা করছে যে এই বিষয় নিয়ে ভাবনায় মগ্ন সেগুলো কি সে দেখছে সেগুলো কি সে ভাবছে चिंता भावना करी तरीके प्रतिफलन चिंतार जगते कल्पन अंतरे फुटे उठे कई का कान चोखे तथ्य संग्रह कर उपादान से तथ्य के प्रक्रियातरा বা প্রসেসিং করা এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করার কেন্দ্র হচ্ছে মানুষের মন এবং মগজ এবং মানুষের অন্তকরণ। এই বিষয়গুলো আল্লাহ সুহামতাল্লাহ তিনি আমাদেরকে দিয়েছেন তার উল্লেখ করে আল্লাহ সুহাম বলেছেন আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন করণ চক্ষু এবং অন্তকরণ। কালি ইলামা আচাশ করুন তোমরা খুবই অল্প কৃতজ্ঞতা প্রকাশ করো এই বিষয়গুলোর প্রতি সম্পর্কে তিনি বলেছেন যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই সেই বিষয়গুলোর পেছনে তোমরা কারণ নিশ্চয়ই এই কান এই চক্ষু এবং অন্তঃকরণ এই প্রত্যেকটি বিষয় যে কল্পনা করার ক্ষমতা যে মন মগজ এবং অন্তঃরণ আল্লা সুত আমাদেরকে দিয়েছেন সেই নিয়মতে সুক্রিয়া হিসেবে আমাদের উতীত প্রথমত আল্লা সুত যে সমস্ত বিষয়গুলোর উপর সন্তুষ্ট হন সেই বিষয়গুলোকে নিয়ে চিন্তা ভাবনা করা মনোযোগ দেওয়া গবেষণা করা যার কথা আল্লাহ কুরআনে বলেছেন তবে কি তারা এই কোরআন নিয়ে এই কোরআনের আয়াতগুলো নিয়ে এই বিষয়গুলো নিয়ে ভাবে না চিন্তা করে না তাদের করে না গভীর ভাবে ভাবে না নাকি তাদের সেই অন্তঃ সেটা তালাবদ্ধ কাজে আল্লা সুবাহতাল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন চিন্তা করার ক্ষমতা দেখার ক্ষমতা কান দিয়ে কিছু শোনার ক্ষমতা সেই নিয়ামত গুলো সুক্রিয়া হিসেবে আমাদের উচিত আল্লাহ সুবাহতাল্লাহ নাজিরকৃত এই মহাগ্রন্থ আল কোরআন এর আয়াতগুলোকে নিয়ে গভীরভাবে চিন্তা গবেষণা করা এবং সেখানে আল্লাহ সুহামতাল্লাহ যা বলেছেন সেই বিষয়গুলোর দিকে মনোযোগ প্রদান করা কোরআনের নাজীরকৃত এই আয়াতগুলো এগুলো খুবই দামি খুবই মূল্যবান আমাদের জন্য আল্লাহাল পক্ষ থেকে এটা বিরাট এক রহমত কোরআন করার মাধ্যমে আমাদের জানার দেখার কিংবা অবগত হওয়ার কোনো সুযোগ ছিল না গায়েবের সেই বিষয়গুলো সেগুলো আল্লা সুফাত আগাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কাজেই কত দামি হতে পারে সেই বিষয়গুলো আজকের এই আলোচনায় আমরা সুরা মুরসাল্লাতের সেই ছবিগুলো আমাদের মনের পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করব পঞ্চাশটি ছোট ছোট আয়াতের এই সুরা দুইটি রুকু বিশিষ্ট মক্কায় অবতীর্ণ হয়েছে এই এই এবং নাজিলের এটি মূল তথা আখিরাতের বিষয়বস্তু আমাদের এই আলোচনা আল কোরআনে কিয়ামতের দৃশ্য কিয়ামত তথা আখিরাতের যে দৃশ্যগুলো বর্ণনা করা হচ্ছে সেখানে সুরা মুরসালাতে আমরা দেখতে পাচ্ছি যে এমন একটি দৃশ্য আল্লা সুভা তালা দেখিয়েছেন যা একজন কোরআনের পাঠকের মধ্যে একজন ব্যক্তির মনের মধ্যে ব্যাপক তোলপাড় এবং ভাবনা সৃষ্টি করার দাবি রাখে সম্পূর্ণ সুরাতে যা এসেছে তার তিলাওয়াত এবং দিকে আগে ভূমিকাতে হিসেবে সেই দৃশ্যের কিছু আমরা দেখে নিতে চাই এবং তার উপর কিছু কথা আমরা বলতে চাই আখিয়াতের এই যে বিষয়গুলো কোরআনের বিভিন্ন সুরাতে বহু স্থানে এগুলোকে উল্লেখ করা হয়েছে সাদা চোখে অনেক সময় মনে হতে পারে যে একই বিষয়কে কি বারবার উল্লেখ করা হচ্ছে বা কোন পুনরাবৃত্তি হচ্ছে কিনা আখিরাতের যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলোর কোরআনেরোক্তি বা পুনরাবৃত্তি নেই খুঁড়িনাটির বিচারে মৌলিক বিষয়ের দিক থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই প্রত্যেকটি দৃশ্যই পূর্ববর্তী বা পরবর্তী কোনো দৃশ্য থেকে আলাদা স্বতন্ত্র এবং ভিন্ন বিষয়টিকে বোঝার জন্য আরেকটি উদাহরণ আমরা পেশ করতে পারি যেমন মানুষ দেখতে সবাই একই রকম বাইরের দিক থেকে সবারই হাত পা নাক চোখ কান মুখ ইত্যাদি আছে কিন্তু ভালো মতো দেখতে পাই যে কোনো মানুষই দ্বিতীয় আরেকজন হুবহু বা একই রকম নয়। আলাদা এবং প্রত্যেকেই স্বতন্ত্র ঠিক একই ভাবে আল কোরআনে আল্লাহ আখিরাতের বর্ণা দিয়েছেন বিচার দিবসের বর্ণনা দিয়েছেন কিয়ামতের উল্লেখ করেছেন মানুষকে হিসাব নেওয়া হবে সেই বিষয়ে উল্লেখ করেছেন জান্নাত জাহান্নাম ইত্যাদি বিষয়গুলো উল্লেখ করেছেন বহু স্থানে কিন্তু কোথাও কোনো পুনরাবৃত্তি নেই সবখানেই যদি আমরা মনোযোগের সঙ্গে মহোযোগ্য করি তাহলে আমরা দেখতে পাই কোনো না কোনো নতুন বিষয়ের অবতারণা আল্লাহ এবং এই সুরা সুরা মুরসালাদ সেখানে অর্ধেকের পর আমরা দেখতে পাই যে আল্লাহ সফতলা এমন একটি ছবি আমাদের সামনে উপস্থাপন করছেন একটি ভয়ঙ্কর দৃশ্য সেই দৃশ্য যেখানে বিচারের ময়দান থেকে হাসরের ময়দান থেকে কাফেরদেরকে দিকে দলে দলে জাহান্নামের দিকে হাকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এমন একটি অবস্থান থেকে সেই দৃশ্য আল্লাহ সুবাহ তাল্লাহ কুরআনে বর্ণনা করেছেন যেটা একজন কোরআনের পাঠকের মনে একটি মানসিক চিত্র মানসিক ছাপ ফুটিয়ে তোলে সেই জাহান্নামী ব্যক্তিরা যখন তাদেরকে বিচারের ময়দান থেকে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তারা তাদের অবস্থান থেকে যে দৃশ্য দেখছে সরাসরি সেই দৃশ্যই আল্লাহ সুবাহ তাল্লাহ কুরআনে আমাদের সামনে উপস্থাপন করেছেন সেই লোকগুলো তারা কি দেখবে তারা দেখবে জাহান্নামের আগুন रक्षा करबे ना अग्निशिखा সে আগুন নিক্ষেপ করছে বড় বড় দালান সমতুল্য অট্টালিকা সমতুল্য বড় বড় আগুনের স্ফুলিঙ্গ যেন এগুলো এক একটি পীত বর্ণের উটের সমতুল্য সেই আগুনের স্ফুলিঙ্গ সেগুলো এত বড় হবে বিশাল হবে যাকে আলোসোভাতা লোপমাপ করেছেন একটি বড় দালা নট্টালিকা কিংবা বড় আকারের একটি উটের মতো টুকরো টুকরো হয়ে সেই আগুন ফেটে পড়ছে তিন ভাগে বিভক্ত হয়ে এবং সেই আগুনের যে ছায়া ছায় সেই ছায়ার দিকে তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ছায়া অতিক্রম করে তারা মূল অগ্নিকুণ্ডে প্রবেশ করবে সাধারণভাবে আমরা দেখি যে উত্তাপের মধ্যে যখন কোন একটি স্থানে ছায়া পাওয়া যায় ছায়া মানে আমরা বুঝি সেখানে আমাদের আশ্রয় রয়েছে কিছুটা শান্তি স্বস্তির স্থান রয়েছে শীতলতা রয়েছে কিন্তু জাহান্নামের আগুনের যে ছায়া পড়বে সেই ছায়াটিও একটি নতুন শাস্তির কারণ হবে সেটা কোনো বিশ্রাম বা শীতলতা প্রদান তাদেরকে করবে না সেই ছায়ার বর্ণনা দিয়ে আল্লাহ বলেছেন সেই ছায়া শীতল নয় এবং সেটা তোমাদেরকে অগ্নি অগ্নিশিখা থেকে কোনোভাবে রক্ষাও করবে না আবার একই সঙ্গে আল্লাহ সুবাহ এই সুরাতেই এই দৃশ্য বর্ণনা করার পর আরেকটি ভিন্ন ছায়ার বর্ণনা প্রদান করেছেন এবং সেই ছায়া হচ্ছে জান্নাতি ব্যক্তিদের লাভ করা ছায়া সুশীতল ছায়া আগুনের বিপরীত বিষয় হচ্ছে পানি বিপরীত বিষয় হচ্ছে শীতলতা এবং ছায়া সে বিপরীত ধর্মী দুইটি বিষয় যারা লাভ করবে শীতলতা এবং এবং ঝর্নার সুমিষ্ট পানি যারা পান করবে তাদের বর্ণনা আল্লাহ সুহাম তাল্লা পাশাপাশি তুলনামূলক চিত্রের মাধ্যমে উপস্থাপন করেছেন কাজে এবারে আমরা সরাসরি তিলাওয়াত অর্থের দিকে বলেছেন শুরুতে বেশ কয়েকটি বিষয়ের কসম করে তিনি বলেছেন শপথ সেই বায়ু বা বাতাসের যা কল্যাণস্বরূপ প্রেরিত হয় বা পাঠানো হয়ে থাকে এবং শপথ সেই বাতাসের যা প্রলয়নকারী এবং ঝড় সৃষ্টি করে শপথ সেই বাতাসের যা সঞ্চালনকারী এবং শপথ সেই বাতাসের যা মেঘমালাকে বিচ্ছিন্ন করে দেয় ছড়িয়ে দেয়। এবং তার যা মানুষের অন্তরে পৌঁছে দেয় উপদেশ অথবা অনুসূচনা স্বরূপ কিংবা সতর্কতা স্বরূপ ছয়টি আয়াতে এই বিষয়গুলোকে কসম হিসেবে শপথ হিসেবে উল্লেখ করে এরপর আল্লাহ বলেছেন আয়দ উনাল ওয়াকে নিশ্চয় তোমাদেরকে विचार करो कि मंदक पुरस्कार कि शिप प्रदान करह सफा मतलब किया मत से वर्णना प्रदान करा যখন নক্ষত্র রাজির আলো নিভিয়ে দেওয়া হবে নির্বাপিত হবে আসমান যখন ফেটে চৌচির হয়ে যাবে বিদীর্ণ হবে পর্বতমালা যখন উন্মিলিত হবে এবং বিক্ষিপ্ত হবে এবং রাসুলদেরকে যখন সেই সুনির্দিষ্ট সময়ে উপস্থিত করা হবে হাজির করা হবে সেই দিন সম্পর্কে আল্লাহ বলছেন কোন দিবসের জন্য এই বিষয়গুলোকে স্থগিত করে রাখা হয়েছে রাখা হয়েছে। সেটা ঘটবে সেই সুনির্দিষ্ট বিচারের দিনেই আল্লাহ সুহামতলা বলেছেন লিয়া ও মিল ফাসল সেই বিচার দিবসের জন্যই এই বিষয়গুলো এখনো পর্যন্ত স্থগিত রয়েছে আল্লাহ সুবাহতালা বলছেন আপনি কি জানেন সেই বিচার দিবস কি সেই দিনটি হচ্ছে এমন একদিন যেই দিন দুর্ভোগ অস্বীকারী এবং মিথ্যা আরোপকারীদের জন্য এরপর আল্লাহ রাবুল্লা আলম তিনি বলছেন আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি এরপর পরবর্তীদেরকেও আমি তাদের অনুগামী করব অপরাধীদের সঙ্গে আমি এমনই করে থাকি সেই দিন হবে দুর্ভোগ দুর্ভোগীদের জন্য তিনি বলেছেন আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি তুচ্ছ পানি থেকে এরপর আমি সেটাকে স্থাপন করেছি এক নিরাপদ আধারে এবং সেটাকে সংরক্ষণ করেছি এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত এরপর আমি তাকে গঠন করেছি পরিমিতভাবে কত নিপুণ তিনি যিনি স্রষ্টা আমি কত নিপুণ স্রষ্টা সেই দিন হবে দুর্ভোগ মিথ্যা আরোপকারী ব্যক্তিদের জন্য আমি কি এই ভূমিকে সৃষ্টি করিনি ধারণকারী রূপে জীবিত কিংবা মৃতদের জন্য তাতে স্থাপন করেছি উঁচু উঁচু পর্বতমালা এবং তোমাদেরকে দিয়েছি সুমিষ্ট পানি দুর্ভোগ সেই দিন মিথ্যা আরোপকারীদের জন্য لا ظليل ولا يغني من اللهب إنها ترمي بشرر كالقصر كأنه جمالة صفر ويل يومئذ للمكذبين هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون ويل يوم اذل للمكذبين هذا يوم الفصل جمعناكم والأولين فان كان لكم كيد فكيدون ويل يوم اذل للمكذبين رب العالمين شيء قيامতের দিনে বিচার দিবসে যখন জাহান্নামের দিকে মিথ্যারোপকারী ব্যক্তিদের দলে দলে হাকিয়ে নিয়ে যাওয়া হবে তাদের শাস্তির বর্ণনা প্রদান করেছেন তিনি বলছেন যে বিষয়কে তোমরা অস্বীকার করতে চলো তারই দিকে তিন শাখা বিশিষ্ট সেই ছায়ার দিকে। যে ছায়া শীতল নয় এবং যা রক্ষা করবে না অগ্নিশিখা থেকে বরং তা নিক্ষেপ করবে উৎক্ষেপ করবে বড় বড় দালান সমতুল্য অট্টালিকা সমতুল্য আগুনের বৃহৎ স্ফুলিঙ্গ যেন সেটা এক একটি পীত বর্ণ উটের মতো যেন সেটা পীতবর্ণ টের পাল সমতুল্য সেই দিন হবে দুর্ভোগ মিথ্যা আরোপকারী ব্যক্তিদের জন্য আল্লাহ সুমতাল আরও বলছেন সেটা হবে এমন একটি দিন যেই দিন কোনো বাক স্ফূর্তি হবে না কথা বলার সুযোগ বাক চতুরতা সেই দিন চলবে না এবং অপরাধীদেরকে অনুমতিও প্রদান করা হবে না আত্মপক্ষ সমর্থন কিংবা অপরাধ স্খলনের দুর্ভোগ সেই দিন মিথ্যা আরোপকারী ব্যক্তিদের জন্য এটাই হচ্ছে সেই ফয়সলার দিন এটাই হচ্ছে সেই ফয়সালার দিন আমি একত্রিত করেছি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও দুর্ভোগ সেই দিন মিথ্যা আরোপকারীদের জন্য এরপর আল্লাহ রবুল আলমীন তিনি একটি বিপরীত চিত্র উপস্থাপন করেছেন সেই শাস্তিপ্রাপ্ত ব্যক্তিদের বিপরীতে বলছেন। অবশ্যই থাকবেন থাকবেন ছায়ায় এবং এবং স্থানে। তারা তাদের কাঙ্ক্ষিত বাঞ্ছিত ফল মূলের প্রাচুর্যের মধ্যে এবং তাদেরকে বলা হবে তোমাদের ভালো কাজগুলোর পুরস্কার স্বরূপ আজ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার করো এভাবেই তো আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কার প্রদান করে থাকি ওয়াই লোম ই দিল্লী মুদিবীন ওঈ রহ মোর ক্যাউ ওই লোই ঈদিল মুদিবীন এবং পানহারকে লক্ষ্য তোমরা আহার করো খেয়ে নাও ভোগ করে নাও অল্প কিছু দিন আর তোমরাই তো হচ্ছ অপরাধী কুলু বাতামাতা ও কালিল ইন্নাকুমিমন সেই দিন দুর্ভোগ মিথ্যা আরোপকারী ব্যক্তিদের জন্য যখন তাদেরকে বলা হয় আল্লাহর দিকে নত হও আল্লাহর প্রতি ঝুঁকে যাও তখন তারা নত হয় না ঝুঁকে যায় না দুর্ভোগ সেই মিথ্যা ব্যক্তিদের জন্য। আল্লাহ এই আল্লাহকে পেশ করার পর একটি প্রশ্ন রেখে এই সুরাকে সমাপ্ত করেছেন আল্লাহ প্রশ্ন করছেন হাদি ইসিম বা আদাহুই মিনুন সুতরাং এই লোকগুলো এই কোরআনের বদলে কোরআনের কথার পরিবর্তে আর কোন বর্ণনা কোন কথায় তারা বিশ্বাস স্থাপন করতে পারে এই শুরুতে একাধিক বিষয়ের কসম করার পর শপথ করার পর গুরুত্ব উপস্থাপনের পর তিনি একটি বাস্তবতাকে আমাদের সামনে পেশ করেছেন তিনি বলেছেন ইন্দামাত আয়দ উনালকে তোমাদেরকে যে বিষয়ের ওয়াদা দেওয়া হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অবশ্যই ঘটবে অবশ্যই তা সংঘটিত হবে তার সংঘটন অনিবার্য এবং কিভাবে সেই ঘটনা মহা মহাঘটনা কিয়ামত সংঘটি হবে কিয়ামতের মাধ্যমে বিচারের জন্য বিচারের দিনে ইয়াউমুল সেই দিনে মানুষ বিচারের ময়দানে কিয়ামতের বর্ণনাতালা উল্লেখ করেছেন যখন কিনা নক্ষত্রগুলো আলোহীন হয়ে যাবে তারা দীপটি হারিয়ে ফেলবে আসমান বিদীর্ণ হয়ে যাবে তাতে ফাটল দেখা যাবে তা ফেটে চৌচির হয়ে যাবে পর্বতমালা ধনীত তুলার মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সেগুলো তাদের স্থায়িত্ব হারিয়ে ফেলবে স্থিরতা হারিয়ে ফেলবে এবং সেই দিন বিচারের দিনে সমস্ত নবিরাসুলকে সাক্ষ্য প্রদানের জন্য আল্লাহ সমবেত করবেন উপস্থিত করবেন এই বিষয়গুলোর প্রতিশ্রুতি তো আমাদেরকে প্রদান করা হয়েছিল কাজে সেই দিন একটি ভয়ঙ্কর দিন যারা মিথ্যা আরোপকারী অবিশ্বাসী তাদের জন্য ওয়াই লুই ওকাজিবিন কেয়ামতের এই দৃশ্যগুলোর বর্ণা শেষ করার পর আল্লাহ সেই সমস্ত এরপর তিনি দুনিয়ার কিছু উদাহরণ এবং দৃশ্য উপমা ইত্যাদি বিষয়গুলোকে পেশ করেছেন যা কি আল্লাহ মহাশক্তির প্রমাণ আমাদের সামনে উপস্থাপন করে সেই বিষয়গুলো প্রমাণ হিসেবে আমাদের সামনে দুনিয়াতেই আল্লাহ দিয়ে রেখেছেন যে যদি কোনো ব্যক্তি চিন্তা করে গবেষণা করে ভাবে মনোযোগ দেয় তাহলে সে বুঝতে পারবে কিয়ামত এক অনিবার্য সত্য ঘটনা পুনরুত্থান এক অনিবার্য সত্য ঘটনা এবং ফয়সালা বিচার হওয়া এটা এক অনিবার্য সত্য ঘটনা এবং একই সঙ্গে সে এটাও বুঝতে পারবে যে আলসমহাতাল অবশ্যই মৃত্যুর পর পাপি ব্যক্তিদেরকে তাদের শাস্তির জন্য পুনরুত্থান ঘটাতে পূর্ণ ক্ষমতাবান। যে কারণে অনুগামী করবো কাজী কানু বিজির ওয়াইজিল দুনিয়াতে তিনি অপরাধীদের সঙ্গে এমনই আচরণ করে থাকেন দুনিয়াতে অপরাধীদের সঙ্গে তিনি এমনই করে থাকেন এবং সেই দিন দুর্ভোগ অবিশ্বাসীদের জন্য মিথ্যা আরোপকারীদের জন্য এরপর আল্লা সুভাহতালা সেই বিষয়গুলোর দৃষ্টান্ত পেশ করেছেন তিনি সৃষ্টি করেছেন মানুষকে তুচ্ছ পানি থেকে সূচনা থেকে মানবের সৃষ্ট মায়ের গর্ভে একটি নিরাপদ আশ্রয়ে সুনির্দিষ্ট সময় পর্যন্ত মানুষকে রেখে দেওয়া এরপর যখন মানুষ ভূমিষ্ঠ হয় এত সুন্দর একটি আকৃতিতে আল্লা সুভাহতালা মানুষকে ভূমিষ্ঠ করে থাকেন সেই বিষয়গুলোকে যিনি সৃষ্টি করেছেন তিনি পুনরায় বার সেটা করতে সক্ষম যিনি প্রথম সৃষ্টি করেছেন তিনি দ্বিতীয় তৃতীয় পুনরায় আবার সেটা করতে সক্ষম আর যিনি এত সুনিপুণ স্রষ্টা তিনি এত চমৎকারভাবে মানুষকে সৃষ্টি করে কখনোই একটি উদ্দেশ্যহীন জীবনের জন্য তাকে ছেড়ে দিতে পারেন না আল্লা সু এখানে বলেছেন আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি এরপর আমি তা স্থাপন করেছি এক নিরাপদ আধারে এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত এরপর তাকে গঠন করেছি এবং ভাবে কত সুনিপুণ সেই দিনের জন্য এরপর আল্লাহালা সেই দৃশ্যগুলোর উপমা ধরণ পেশ করেছেন এই দুনিয়াকেও সেই বিষয়ের সঙ্গে মিলিয়েছেন দুনিয়াও একটি ধারক সমতুল্য যা সবকিছুকে ধারণ করে আছে একটি পাত্রের মতো মায়ের গর্ভে যেভাবে মানুষ ছিল এরপর মানুষ দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে ঠিক একই রকম ভাবে এই পুরো পৃথিবী যা কিছু আছে সেই বিষয়গুলোকে একটি নিরাপদ স্থানে ধারণ করে রয়েছে জীবিত কিংবা মৃত সকলেই রয়েছে এই পৃথিবীর মধ্যে এই জমিনের মুঠুর মধ্যে জীবিত অবস্থায় মানুষ জমিনের বুকে পৃথিবীর উপরিভাগে বিচরণ করে এবং মৃত্যুর পর মানুষকে মাটির নিচে কবরে সমাহিত করা হয়ে থাকে এবং যাদেরকে সমাহিত করা হয় না কবর দেওয়া হয় না তারাও কোনো না কোনোভাবে এই মাটির উপাদানগুলো এই প্রকৃতির উপাদানগুলোর সঙ্গেই তাদের মৃতদেহ মিশে যায় এই অর্থে এই জমিন জীবিত কিংবা মৃত সকলকেই ধারণকারী এবং সুনির্দিষ্ট সময় পর্যন্ত এই জমিন সকলকে ধারণ করে থাকবে এবং কিয়ামতের ময়দানে আবার সকলকে ওঠানো হবে নিক্ষেপ করা হবে বিচারের ময়দানে সমবেত হওয়ার জন্য এই জমিনের বকি রয়েছে উঁচু উঁচু পর্বতমালা এবং সুমিষ্ট পানির ঝর্ণাধারাসমূহ কাজেই এত উপমা এত দৃষ্টান্ত এবং বাস্তবতা এগুলো কি একজন ব্যক্তির অন্তর্চক্ষকে উন্মুক্ত করার জন্য যথেষ্ট নয় কাজে দুর্ভোগ সেই দিন সমস্ত অবিশ্বাসীদের জন্য মিথ্যা আরোকারীদের দুনিয়ার এই বাস্তবতা উদাহরণ দৃষ্টান্ত গুলো দেখার পরেও যারা এগুলোকে অস্বীকার করে আসছিল সেই মিথ্যাবাদী ব্যক্তিদের জন্য বিচারের দিন হবে অত্যন্ত কঠিন দুর্ভোগময় একটি দিন তাদেরকে ধমক দিয়ে হাকিয়ে নিয়ে যাওয়া হবে শাঁশিয়ে নিয়ে যাওয়া হবে জাহান নামের দিকে এবং বলা হবে ইনতলিকো ইলামা কুন্তুম বি সেই বিষয়ের দিকে তোমরা এখন যাও যে বিষয়গুলোকে তোমরা এতদিন অস্বীকার করে এসেছিলে এবং সেটা রয়েছে তোমাদের চোখের সামনেই তোমরা নিজেরাই সেটাকে দেখতে পাচ্ছ ইহি তো يُطْلِقُ إِلَى ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ لَا ظَلِيلٌ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ كَأَنَّهُ جِمَالَةٌ صُفْر আল্লা সফুহাম তাল্লাহ পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে বলেছেন সালা সি সুয়া বিন আল্লাহালা বলছেন তোমরা চলো সেই দিকে যে আগুনের ছায়া তিন টুকরো হয়ে গিয়েছে যে অগ্নিকুণ্ড তিন ভাগে ফেটে পড়ছে তিনটি কুন্ডলীর আকারে উকুঞ্জের ছায়ার দিকে তোমরা চলো এবং এটা হচ্ছে সেই জাহান নামের আগুনের ধোয়ার ছায়া যে ছায়া কোনো শীতলতাও প্রদান করবে না এবং রক্ষা করবে না কোনো উপকার করবে না তোমাদেরকে সেই আগুনের শিখা থেকে কাজেই সেই ছায়া কোনো বিশ্রামের জন্য নয় বরং শাস্তির একটি নতুন উপাদান মাত্র ইনতলিকা কুন্তুম্বিহী তুকার জীবন কাজেই যে বিষয়গুলোকে তোমরা অস্বীকার করতে এখন সেগুলোর দিকে তোমরা ধাবিত হও এই যে আয়াত এখানে আলসুব তালা যেভাবে তাদেরকে করেছেন পছনা করেছেন এবং যখন কিনা সেই বিষয়গুলো নিজেদের চোখের সামনে তারা দেখতে পাচ্ছে সেই দৃশ্য আমাদের সামনে আলসুব তালা উপস্থাপন করেছেন কাজেই তাদের অন্তরে যে অনুশোচনা এবং আফসোস সৃষ্টি হবে সেটা আমরা সহজেই অনুভব করতে পারি অনুমান করতে পারি সুতরাং সেই আয়াতের মাধ্যমে একটি মানসিক ভয়াবহ অবস্থার কারো কোন কথা বলতে পারবে না এবং তাদেরকে অনুমতিও দেওয়া হবে না সুযোগও দেওয়া হবে না যে তারা কোনো ওজোর পেশ করবে কোন আত্মপক্ষ সমর্পণ করবে বা নিজের পক্ষে কিছু কথা যুক্তি পেশ করবে কাউকে কোন ধরনের কথা বলার সুযোগ সেই দিন দেওয়া হবে না সেই ভয়াল নিরবতা নিস্তব্ধতা এটা বিচারের দিনের আরেকটি কঠিন বাস্তবতা সেই দিন পাপি কিংবা নেককার প্রত্যেকেই বিনয় প্রদর্শন করতে বাধ্য সেই বাধ্যগত ভয়ঙ্কর বিনয়ের মধ্যে লুকিয়ে রয়েছে বিচার দিনের ভয়াবহ পরিস্থিতির একটি চিত্র সেই দিন কেউ কোনো কথা বলতে পারবে না কোনো ওজোর আপত্তি যুক্তি পেশ করতে পারবে না আত্মপক্ষ সমর্পণ করতে পারবে না সেই নিরবতা ভাঙার মতো কোন শব্দ উচ্চারণ করতে পারবে না কারণ যে সুযোগ অবকাশ ছিল তা বহু আগেই অতিক্রান্ত হয়ে গিয়েছে কাজে সেই দিনটি হচ্ছে এমন একদিন যার সম্পর্কে এই সুরাতে বারবার আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ওয়াই লুইজিলকাজিবিন দুর্ভোগ সেই দিন মিথ্যা আরোপকারী অবিশ্বাসিতের জন্য এটাই হচ্ছে সেই ফয়সলার দিন করার দিন নয় এবং কি কাজেই যখন কিনা তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও এই স্থানে একত্রে সমাবেত করা হয়েছে যদি সবাই মিলে কোনো অপকৌশল প্রয়োগ করতে পারো আমার বিরুদ্ধে তাহলে সেটা করার চেষ্টা করো হুমকি হিসেবে প্রয়োগ করত। তাদের সমস্ত কাফেরদেরকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বড় বড় কাফেরদেরকে একত্রিত করে বিচারের দিনে যখন এক স্থানে রাখা হয়েছে আল্লাহ সুহান চ্যালেঞ্জ পেশ করে বলছেন আজকে তোমরা সবাই মিলে পূর্ববর্তী পরবর্তী সবাই মিলে তোমরা অপকৌশল প্রয়োগ করো যদি তোমাদের করার মতো কোনো কৌশল থাকে কিন্তু সেই পীড়াদায়ক ভৎসরণার জবাবে নিঃশর্ত আত্মসমর্পণ নিরবতা ছাড়া কারোরই কিছু করার ক্ষমতা সেই দিন থাকবে না কাজেই সেই দিনটি হচ্ছে দুর্ভোগ সেই সমস্ত মিথ্যারোপকারী ব্যক্তিদের জন্য অবিশ্বাসীদের জন্য ওয়াই লুইজিলোকাজিবিন এই ভয়ানক দৃশ্যগুলো বর্ণনার সাথে সাথে আল্লাহ আল্লাহ तुलना मूलक एक प्रशांतिदायक चित्र सामने पेश कर আল্লাহ সুহামতালা বলছেন নিশ্চয়ই উত্তাকিরা থাকবে সেই দিন ছায়ায় বহুল সেই সমস্ত কাঙ্ক্ষিত প্রাচুর্যের মধ্যে এবং তাদেরকে বলা হবে তোমাদের আমলের পুরস্কার তৃপ্তির সঙ্গে তোমরা পানাহার করো আল্লাহ ব্যক্তিদের সেই বিশ্রাম এবং খাদ্য আহার ফল মূল প্রাচুর্য এগুলো গ্রহণ করার যে চমৎকার দৃশ্য আমাদের সামনে বর্ণনা করেছেন সেখানে তিনি তুলে ধরেছেন এই যে ছায়া সুশীতল ছায়া মোত্তাকি ব্যক্তিরা সেই দিন লাভ করবে সুশীতল সুমিষ্ট পানি ঝর্নার পাশে তারা বসে থাকবে এটা হচ্ছে বাস্তব এবং সত্যি সেই ছায়া হবে সত্যি সত্যি ছায়া সেই জাহান্নামের আগুনের ধুম্রকুণ্ডলীর তিন শাখা বিশিষ্ট ছায়া নয় নেককার ব্যক্তিরা থাকবে সুশীতল ছায়ার মধ্যে তাদের পাশে কোনো অগ্নিকুণ্ড থাকবে না বরং থাকবে সুমিষ্ট পানি বহনকারী সুশীতল ঝর্না এবং একই সঙ্গে তাদেরকে দেয়া হবে এত মর্যাদা যার সামনে সেই পানাহারের বিপরীতে তাদের বিশ্রাম এবং উপভোগের বিপরীতে আল্লা সুমাত পর দুনিয়াতে কাফেরদের যে উপভোগের বিষয়গুলো ছিল সেগুলোকে আমাদের সামনে পেশ করেছেন অবিশ্বাসী মিথ্যাবাদী সেই সমস্ত অস্বীকারী ব্যক্তিরা দুনিয়াতে সামান্য পানাহারের বিষয়গুলোকে নিয়েই মত্ত ছিল কাজেই তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন ও কিছু অপরাধীর মাত্র এগুলো খুবই সামান্য এবং তোমরাই হচ্ছ সেই সমস্ত অপরাধী কত চমৎকার ভাবে আল্লাহ সুহামতাল্লাহ দুটি ছবিকে পাশাপাশি রেখে আমাদের চক্ষুকে উন্মোচন করে দিচ্ছেন এবং বাস্তবতা আমাদের সামনে প্রকাশ করে দিচ্ছেন মুতাকিদের যে মর্যাদা জান্ন ভাবে আলোচনা পাশাপাশি উপস্থাপন করেছেন যেন একই সঙ্গে তা আমাদের চোখের সামনে ফুটে উঠে যদিও দুইটি দৃশ্যের সময়ের মধ্যে রয়েছে কালের বিরাট ব্যবধান মুত্তাকিদের যেই সম্বোধন তাদের যে পানাহার সেটা হবে জান্নাতে আখিরাতে খেয়ে নাও পান করো আহার করো এবং এগুলো অল্প দিনের জন্য এরপর তোমরা শাস্তি ভোগ করবে কারণ তোমরা হচ্ছ মুজরিমিন অপরাধী এই সুরাতে যেখানে আলসুফতাল্লা সেই দৃশ্য তুলে ধরেছেন যখন সবাই নীরব নিথর তার সামনে নিশ্চুপ দাঁড়িয়ে থাকবে বিনয় প্রদর্শন করবে অবাধ্যতা করবে না আখিরাতের ময়দানে একই সঙ্গে আল্লাহ দুনিয়াতে সেই অবিশ্বাসীদের ভূমিকাকে আমাদের সামনে উপস্থাপন করছেন এবং তিনি বলছেন যখন তাদেরকে দুনিয়াতে বলা হতো যে তোমরা নত হও অবনত হও ঝুঁকে যাও আল্লাহর দিকে তখন তারা নত হতো না অবনত হতো না বরং তারা অবাধ্যতাই প্রদর্শন করত। কাজে সেই দিনটি হবে সেই সমস্ত অস্বীকারকারীদের জন্য একটি দুর্ভোগের দিন ওয়াই লুইলিলকাজিবিন সব শেষে আল্লাহ সুমাত ইসুরাতে প্রশ্ন উপস্থাপন করছেন যে এই যে কোরআনের মাধ্যমে আল্লাহ রাবুল আলামিন এত খবর এত বিষয় গায়েবের বিষয়গুলো ভবিষ্যতের বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এরপরেও কিভাবে মানুষ মুখ ফিরিয়ে নিতে পারে কিভাবে মানুষ বিভ্রান্ত হতে পারে কাজ এই কোরআনের কথার থেকে উত্তম কথা উত্তম হেদায়ত আর কোথায় পাওয়া যাবে فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ شكراً للماذا سبحانه وتعالى بولتشن فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ اي قرآن ار بودولي آر کون قطع تارا شئی لگ گلو بشارس تاپن کربه اللہ سبحانه وتعالى ركاتش آمرا دعا کري اي سورات جئی بشای گلو آمدش شامن اللہ سبحانه وتعالى بستاپن کري چن تار আল্লাহ আমাদের অন্তরকে বিশুদ্ধ করেন এবং আমাদেরকে তার দিনের উপর অটল রাখেন এবং জান্নাতে আমাদেরকে সামিল করেন ভাঙ্গিয়া রবি एक दिन तो जाइबे पाखी पूरिया पूरिया छेले में डाकिया कुलिनी बे तूलिया चुमु खे चोखेर पानी छहरिया छहिया ছেড়ে যাবে দুনিয়া মায়ার বাঁধন কাটিয়া আজরা তো আছে সামনে বসিয়া বসিয়া